যেহেতু থাকবে হয়তো বা অফিস আদালত করার উপলক্ষে কোন দিন খালি না হতে না তন্মধ্যে সবচাইতে বড় দুঃখের দিবস আমার কাছে তিনটা দিবস মনে হয় একটা হলো পয়লা বৈশাখ আর একটা হলো পয়লা জানুয়ারি আর আনন্দের সাথে পালন করতে পারে তাও তারা নির্বোধ বিধায় হজরত সালামকে সুলি চড়াইতে পারিয়া এই আনন্দে তারা বড় আত্মহারা আর সেদিন থেকে যা ইংরেজি সাল গণনা শুরু হলো সেই উপলক্ষে তারা পয়লা জানুয়ারিকে কে স্বাগত জানায় যে ঈসা আলি সালিসু সালাসা তিন খুদার এক খুদা বলে মনে করে আল্লাহ আল্লাহর স্ত্রী মারিয়াম আল্লাহর সন্তান ঈশা আলাইহিসাম নজুবুল্লাহ আর সেই উপলক্ষ্যে সাল বননা শুরু হলো আর সেই সালের পয়লা জানুয়ারি কে তারা আনন্দের সাথে উদযাপন করে তারা করুক আর করুক আমার বাঙ্গালি যুবকরা বড় পাগল হয়ে করে ঠিক না বাস্তব দেখা যায় বাঙালি জাতি অনুকরণে আবু বকর রাজি তো অবশ্যই হজরতমর রাজি আল্লাহন বিয়ের দিন পড়ছেন অনুকরণ এটা কাদের ফেরেস তাদের বলে বাংলাদেশ থেকে উর্দু ভালো বলতে পারে না আর ওদের সাথে হিন্দির প্রভাব বেশি ওকে পাঠাইছে আলু কিনতে পাকায় খাইতে হয় তো ব্যাগে করে আলু কিনে নিয়ে আসতেছে ওই দেশে শহরে থাকেন না থাকুক তবে বান্দর একটু খালি নাই আমাকে সর্মগুড়িয়ে ফেল তো মন্দিরের ভিতরে মুরব্বী বান্দর বেশ প্রাচীন বয়স্ক এই তিনজন বসা বসা ওর ভিতরে বাংলায় বানররে অক্ষত্র ভাষায় গালি দিচ্ছে বানরের সাঁতায় শুনে এখন ওই দেখে এক হিন্দু মুরব্বী জায়গায় বাবা কে হওয়া আলু বুঝছে তখন মন্দিরের দিক টাকা দিয়েছে বানরের হাতে আলু তো বলতে রেলা করো আমি যা বলি তাই অনুসরণ করো কি এই রুমাইলটা হাতে একটা ছিলো এই রুমাইলটা দলা করিয়া হিলালের দিকে মেরে দে আর হিলাল ধরছে ওই দেখিয়া বানরে ওর ওই জায়গা থেকে মন্দিরের গেটে আইসা ওই আলুর বেগ হিলালের কাছে ভিকে মার হিলাল বানর অনেক বুদ্ধিমান কিন্তু মূল বুঝ কম বোঝে অনুকরণে পাকা নিজের লাভ হয় না লস হয় এটা দেখে না অনুকরণে পাকা বাঙ্গালি মুসলমান বান্দরে অনুকরণে পাকা নিজের লাভ হয় না আমার জাতীয় লস তাতে আমার ইমানি লস তাতে আমার ধর্মীয় লস হয় কি না তা দেখা দেখি নাই অনুকরণ আমাকে করিতে হইবে সেম কোয়ালিটি অফ বান্দর কথা বলে মুখ রে সহযোগিতা লাগু কেন লাগু হাতে মানুষ পা দিয়ে কিন্তু দুই হাতের জুলে না হাত জুলানোর দরকারকে হাত বান্ধে এ হাতে পাকে সহযোগিতা করে अनुकरण पंचावत तुम्हारा क्या अनुकरण करो तुम हाथी कुरान से दिन शुरू है जाए सकाल बेला खाली पेटे खाली मुखी घर तक बेरो मुरब्बीरा तर जाते तीन बस पाना सारा बच्चर हाथी खाले दार गरम बारा देव जगह बच्चे शुरू हो पाना गरम दिया ও দোস্ত সেটা কোন বছর পয়লা জানুয়ারি না পয়লা বৈশাখ না মোহার রাখিয়া রাতের কাইলো ফ্যামিলির সদস্যদের উপরে খরচ একটু বাড়াইয়া করলো সিলাই আল্লাহ আগামী এক বছর তার তু কোন্নত আহম তু সন্নত আহমদ তুজা বা মোহাম্মদ কেবদসরা বামোহাম্মদ কেবদরা মহস নে পয়লা হিন্দুরা বৈশাখ বাংলা মাস শরণ করে কার্তিক মাসে এক পূজা অগ্রাণ মাসে আর পূজা বারো মাসে তেরো পূজা এক মাসে লক্ষ্মী পূজা আর এক মাসে গাছ बटतला जाए ममार ककिले गान सुनबा ख আর জেন্দাগিতে অনুসরণ করবো পয়লা জানুয়ারিতে রোড রাইটিং আর রং নষ্ট করবি ওই রঙের পয়সার হিসাব দেওয়া লাগবে মোহরমের দশ তারিখে আদম আছেন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন মোহরমের দশ তারিখে আল্লাহ বিজয় দিয়া ফিরা ধ্বংস করেছেন মোহরমের দশ তারিখে আল্লাহ যদি এক ফোট রক্ত বেরোয় তোর রক্তের হিসাব দিয়া লাগবে তোর হাই হোসেন কইতে শিখেছি ধীর <laughs> ভালো করে বুঝে মুসলমান কিভাবে বসছেন কাপড় কতটুকু খুলছেন তা পর্যন্ত হাদিসে আসছে নবী স্ত্রীদের गिल्स पानी खेल रेखे दीठ दाग गई दागे दागे चोट मिसाइया गिले पानी खाते মহাবাত পাইতেন নবী ভালোবাসা পাইতেন আনন্দ পাইতেন নবী তৃপ্তি পাইতেন এত গোপন খবর হাতিসের ভিতরে আছে সুতরাং হায় হোসেন যদি থাকা দরকার থাকতো তাহলে থাকতো কি থাকতো না কোন কিছু আল্লাহর রহমাতে বিনা দলিল না এই দেশের মানুষদের এ দেশের ইসলাম পরিচালনার জন্য যথেষ্ট জোরেপুর সন্তুলা ফরিদপুরের ফরিদপুর এই দেশে ওগুলাই গ্রামের অভাব নাই বক্তার জন্য অন্য দেশে অন্য ডিস্ট্রিক্টের বক্তা ভাড়া করা লাগে না কুসংস্কার অনুসরণ করবো ইসলাম আর শরিয়াতে যা বলে তাই মেনে চলবো রাজিয়া ইনশা আল্লাহ স্বামী স্বামী এক নম্বর ঠিক ঠিক সত্য তাহলে হুজুর সাহবাহ বইশে দেখছেন যে মাঝে মাঝে ফাঁকা রয়েছে আর কিছু না কিছু লোকের জাগা পাচ্ছে না হুজুর বলতেন কথ দিব একটু আমি जल्दे मानफा दफे मजार मुकदमिन खाते रोग मुक्त हवा दायित आगे कलर रोगी गलगड़ बमी हम पिछन जारी এখন আর সময় চোখ বৈশাখ এসে সিরা খুঁজে পাচ্ছে না সিরাইন দেওয়ার জন্য ডাক্তাররা গায়ে কোনো মাংস নাই কয়েকাল হয়ে গেছে শ্বাস কোনো চলছে বেঁচে আছে কি আছে ডাক্তার ছাড়া উপস্থিতিরা বুঝতেছে এই মুহূর্তে কোন বন্ধু যে যদি ভাজা এগুলো নিয়ে আমার দোস্তরে পেট ভরে খাঁটি দেওয়া ওই কলেরার রোগী মরে মরে বাপ ওরে ওই সময় যদি জোর করিয়া এই বিরিয়ানি পোলাও খাসির গোছ ডিম টিন ইত্যাদি খাওয়াই দেয় ও সুস্থ হয়ে যাওয়া পরে পরে আমি গুগালে বাংলা না করে কিন্তু ওর পায়খানা বন্ধ আগে আমি সেই মারবে আয়াতি দুই জায়গার থেকে একটা হাদিস পড়েছি এদিক লক্ষ্য করেন দোস্ত আল্লাপ জানে ওলামাই কেরাম শুধু আমাদের কথা হয়তো बहुत बड़ा जगह আর এক হাদিস এর বর্ণনার ভিতরে টু বেশ আর এক হাদিস আসছে কিচ্ছু না একটা জিনিস সৃষ্টি করেছে আল্লাহ হাত দিয়ে চারটি জিনিস আল্লাহ হাত সৃষ্টি করেছেন এক নম্বরে আড়স দুই নম্বরে কলম তিন নম্বরে জান্নাত চার নম্বরে মানব জাতি এই চারটাকে আল্লাহ হাত সৃষ্টি করেছেন আর কোনটা বানাইতে আল্লা হাত ব্যবহার করেন নাই অন্য আল্লাহ হাতিসে বলে না এর কোনটা বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই আল্লাহ হাত ব্যবহার করেছেন একমাত্র মানুষ বানাইতে আর সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন আল্লাহ কোন মেশিন দিয়া কি মেশিন दु मेसिन मेस শুরু আসিং এর দোকানের কোন মেশিন ফার্নিচারের দোকানের কুন মেশিন না কাপনুন পেশকুন মানে মানে হুম মানে মানে কুন সান থাকা না আরো হয়ে গেল আরো হাত ব্যবহার করে একমাত্র মানব জাতিকে মানুষকে বনাই চার কুদরতী হাত ব্যবহার করেছে। পাইলাম কোন জায়গায় আল্লাহের ভিতরে আল্লাহ ওই ইংলিশ বানাইলাম তাকে সিদ্ধা করবি হুকুম করলাম কোন জিনিসে তোর এই সিদ্ধার থেকে ঠেকাইলো আমি যে হাত বানাইলাম তার একটু একটু করলাম তুই এত গাড়ি গাড়িও সমস্যা একটা জায়গা আমি হচ্ছে ভালো ভালো আমি হচ্ছে তুমি আল্লাহ ফটো করে দিন ও সি রেট দেয়ালুট দেয় তা আমি আত্মত করেছি সবচাই যে বড় মুখার তোমার ফেরেস্তাদের উপর করেছি আর আজকে একটু মাটি দেখি একটু বাড়াই আমার শ্রদ্ধা যাই তাই তুই এই জন্য তুলে নিয়ে এইটারে খামিরা বানাইয়া এইটারে করিয়া ফেরেস্তাদের কাল্লা বলেন এই গলার নিচে এটুক তোমরা বানাইয়ানো বা কি দেখা যাবে পরে পরে এই জন্য আদম মানে এইতো গলার নিচে কি দিয়েছে মাইক্রোফোন হেডলাইট করি বানাবো আল্লাহকে পারবা এটুকির ভিতরে অনেক মডেলিং আছে আমার হাত বানাইতে হবে ও জায়গায় মডেলিং আমার কুজুরতে হাত তৈরি করতে হবে এই জন্য গনার নিচের টুক তোমরা বানাইছো টুক আমি আল্লাহ নিজ হাত বানাইবো এই মডেলিং কি পারে পারে ইন্ডিয়ান চাইনা পরিশ্রম করার প্রতি তার মায়া ও দরদ বেশি কথা বলেন ঠিক না মাদ্রাসা স্কুলের প্রতিষ্ঠাতা ওই প্রতিষ্ঠানের প্রতি যে দরদ হয় সহকারী শিক্ষকদের তা কোনো হবে না ঠিক কি ঠিক না এরপরে প্রতিষ্ঠাতার বাড়িতে মা ও বাপ মা বাপ লাগে না মা বাপ না নারী পুরুষ লাগে সন্তান আছে বাপের খবর নাই এরম সন্তান আছে না আল্লাহ বাংলাদেশের আপনারা বোঝেনি না হারান শব্দ হারান গ্রাম্য বাংলা বাচ্চা একটু বলি যারো সন্তান যারো সন্তান করি ওয়েট হয় না এই জারর বাচ্চাই কোথায় আশি হাজার বাচ্চা জন্ম নেয়ের পরে কথা বলেন না সারা পৃথিবীতে বর্তমানে কুকুরের একটা সিজন চলছে দুই তিন মাস আগে মাননি খাওয়া শুরু করছে গোটকালে আরম্ভে গেছে আর মাস দুই পরে শুরু হবে যখন ডেলিভারি হয়ে যাবে মায়ের পেট থেকে বাচ্চা গুলো কিছুদিন পর্যন্ত বাচ্চারা মায়ের পিছে পিছে ঘুরে কিন্তু ওদের কাছে মায়ের পরিচয় দিয়ে করে যখন তারা এই ক্ষমতা অর্জন করে ইনকাম করে খাওয়া শেখে তখন মায়েরও পরিচয় দেয় না পুনরায় এক বছর পরে যাই হা মায়ের বোঝে নাই আমার সন্তান আমার স্বামী এক বছর পরে যায় মায়ের লেজে লেজে গড়ে এরপরে যখন স্বর্ভর হইয়া যায় তখন তারাও আবার ভিন্ন হইয়া যায় দোস্ত রে বছর পরে যায় মায়ে আর পুতে সম্পর্ক নাই আবার সে জায়গা जन्म नए बाकी परसेंट विभिन्न जगार পরিচয় আমরা বলবো না সন্তানের জন্য মা আর বাপ কি লাগে মায়ের দরজ সন্তানের প্রতি বেশি না বাপের দরজ বেশি কারণ কি কিছুক্ষণ আনন্দ করেছে রক্ত মাংস রক্তমাংস সে খায় মায়ের রাতের বেলায় ৪০ কান খাতা ভিজাইছি পেশা পায়খানা করিয়া পরিষ্কার করে মায়ে বাচ্চা যদি অসুস্থ হয়ে যাবে রক্ত করে কান্নাকাটি করে বাপে ঘুমাইতে না পাই बत्तारे गाली दिया जे जगा मरलो ना बच्लो देखे ना बा मेरी साथ ही आचरण करतोले सतान एक ठीक ना সন্তানের প্রতি তিনের জুতো এ বারো হাজার টাকা দামের শালের পুনা দিয়ে মুসতিছে এই তুই কি করো এত সুন্দর শাল দিয়ে এই যে ছিলা স্যান্ডেল মুসি স্যান্ডেল কাটা জুতো নিজের টাকার কিনা জুতো তাই দেয় ঠিক না ওই শাল যদি নিজের কিনা লগতো ওই শাল জুতো তো মূষা দুরি কথা প্রমাণ করে যার পিছনে মেহনত বেশি তার পিছনে দরদ বেশি ঠিক ঠিক কেন বলছি দোস্ত পাক সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করতে হাত ব্যবহার করে নাই ঠান্ডার না। सब कुन को को एक खोती मानुष के बनाई हाथ दिया मानुषर पिछने आल्ला हाथ व्यवहार हो मानूस जदि जानी हैल्लाहर एक तो खराब लागे এই কথা বুঝানোর জন্য মিশাল বললাম এবার আল্লাহ আমি তোমাদেরকে দুই প্রকার গুণা করাবে এই শৈতান কিভাবে তোমাদের মধ্যে ঢুকবে তোমরা তেরো পাবানা ইবাদতের পরামর্শ দিয়া তোমাদেরকে গুণা করাবে বুঝতে পারবানা বলবে এই যে ইবাদা যতবার দুনিয়া সব ওর সামনে গিয়ে কথা বলেন ঠিক না ঠিক না আমরা শুধু কোরআন দেখছি তৌরত দেখি নাই হুসার ইসলামের উন্মত দেখছে ইঞ্জিল দেখে নাই উন্মত ইঞ্জিল জানে তৌরদ জানে না আর ও সব কিতাব আল্লা আইন আইন আলী হিমা আল্লা মানে বিশেষজ্ঞ সবচেয়ে বড় পন্ডিতা আল্লা মা আইন দিয়ে না কি বলছে তা আল্লাহ মেহরানি করবে রবি অনেকে আছে রবিআল্লাহ বলতে চায় না সমালোচনার সুযোগ পাইলে একটু করে এবং কাতে বেহি যে কয়জন ছিল তার ভিতরে অন্যতম জীবনে মাত্র বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন ফাইনাল খেলা যাদের গভীর আলহা দামে আগে পিছের সব মা এই মহাবিয়া তার ভিতরে একজন পক্ষে ছিল পাঁচ পার্সেন্ট নোয়াবিয়ার পক্ষে ছিল সারা পৃথিবীর হজরত আলীর পক্ষে এখনো পর্যন্ত আর পাঁচ পক্ষ পাঁচ পক্ষে কিন্তু দোস্ত সাহাবাত জঙ্গে জামালে এক দলের নেতৃত্ব দিয়েছে আইসা আরেক দলের নেতৃত্ব দিয়েছেন আলী দুইজনের ভিতরে যুদ্ধ কতটা আবার শহীদ হয়ে গেল দুইজন তো দুই দলের নেতৃত্ব দিয়েছে এবার কারে কাফের কর্মে মুসলমান কর্মী করবেন একটু আইসা গেল না বলে পারছি না বলবো বলবো ভাই হজরত আমাদের নজরে সবাই ভিতরে সমালোচিত তার নাম উমর আবিনী আব্দুল আজিজ রকম এই উমর আবনী আবদুলের একটু বংশ পরিচয় না করলে এটা কথা পূর্ণ হয় না ওমর আবিনী আব্দুলের ওজন বোঝবেন না ওমর আব্দুল এই রাষ্ট্রের আয়তন ছিল মানে পৃথিবীর দুই তৃতীয়াংশ তাতে কত চুকায় দুই কোটি চল্লিশ লক্ষ বর্গ মাইন হ একসাথে পাশাপাশি পানি খাই নাই এ কথা অমরের আমলে নয় এটা হলো আব্দুল আজিদের আমলে নয় ঠিক না তো অমর এক পানি খাই নাই কিন্তু উনিও মানে বিয়ে দেবে আবদুল্লাহ রানুকে হজরতাম কে দায়িত্ব দিয়েছেন আমার কে বিয়ে আব্দুল্লাহ বিয়ে দিতে হবে তোমরা মেয়ে খুঁজবে তো হজরতাল যেহেতু এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট তাহলে কমপক্ষে বিয়ে দিতে আর একটা ছোট হোক আর বড় হোক আর একটা বড় একটা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চান্সেলার মহিলা হতে হবে অথবা মহিলা তাই জিনিসের প্যান্ট পাশ মহিলা হতে হবে বক কাটিং কাটা ছোটে মুরগির পায়খানা মাখাইয়া কবালে নমরদির ব্যবসাকে টিপ লাগে গুরুবে এই কুস্তি ফটাইছে তারা না ওগুলো খোঁজে না ও থাকুক আর না থাকুক মেটা হাজুত করে কিনা মেটা সত্য কথা বলে কিনা মেটা নামাজি কিনা মেয়েটা বর্দানা দিনদার কিনা এক কথা দিনদার আল্লা করে তোকে জুতো থাকলি কাজ এ শোকে বাড়ি কথা আসে গেলি না কালি অসম্পূর্ণ থেকে যায় গত বছর সকালবেলা বাড়ি ঢুকছি মোটর সাইকেল চালাই যায় প্যান্ট পরার ওই কাপড়ের বাবরি সু জুতো নারী সংক্রান্ত কোনো কিছু তার দেহে নাই না চুরি আছে না কানের দূর না নাকের ভুল কোনো তা নাই ঘরের ভিতরে ঢুকলো কথা ওনার কাপ উঠে গেছে তাও বলতে চাওয়া পরে আমার আমার ওয়াইফ ডাকছে আপনি একটু বারান্দা আসেন কাকি যেন কি করবি আমি নাই। তুমি বড় বুঝো সারা দেশে আমি মহাবিপদের ভিতরে পড়িয়া তোমার বাড়ি আসছি বাবা তুমি যদি রাগ করি তাড়াই দাও কাজ কোন নরম হয়ে গেছে তো কি বলেন দেখিন দেখিনি বলতেছে বাবা আমার একটা মাত্র মেয়ে মেয়েটাও বড় শিক্ষিত আমার এই মেয়েটা জামাই মতো আমি তো বয় পেরেন মানে যুবক ছেলেদের আড্ডায় থাকতে উনি পছন্দ ছেলেদের আড্ডায় থাকতে ভালোবাসে আমি কইলাম তোমার বাড়ির তামিজকে আমি কোরআন শরীফ বইকে প্যাকেট করে দিলে কাম হবে না করে ছেলে বিয়ে দেবে মেয়েটাকে বয়ফ্রেন্ড পার্টি হবে মেয়ে খুঁজে পায় নাই অন্ধকারে পরিদর্শনের আর কোনো ঘর নাই নির্জনে ছোট্ট একটা কুড়ে ঘর উনি সন্ধে করলেন এমন নির্জনে ছোট ঘর তো কোনো ভালো মানুষের হতে পারে না নিশ্চয় কোনো খারাপ মানুষের হবে চরিত্রহীন নারীদের হবে घर घर दिया मिरा देखते देखे घर भरे मा जी दुटा महिला मा मे मे मे के परामर्श दीपतुलसिमिन कान लगे मेघो कलिपतुलस्रिम तो নিষেধ করছে সেই অমরের কানে চইলে আসছে কথা মায়ের মেয়েকে দুধে পানি মিশাইতে করে আমাদের এদিক তো বাজারে দুধে পানি মিশাই না মিশে মিশে বাজারে দুধ এক না এই যে দুধের মধ্যে চিংড়ি মাছ এই কোন গায়ে মাছ আর দুধ একসাথে বাংলাদেশে পরের দিনে কবে সারবে কি ও কয়ে ওই তো ওভি রে পানির মধ্যেছিলাম গাছ কাতি হয়েছে গাছ ওখাইছে তাই বলে সে সাথে। পোলা মানুষ মাটি টিপাই কেনা করে মহিলারা খড়দের মুড়িয়ে ফেলায় না ওই খড়ে যে মুড়া দেয় আমাদের গোপালগুঞ্জে বাসায় করে নূরু নুড় কি না কি নুড়ো খো বোঝা তো গেল এই পায়খানা ফেলানো মাকসার নাকি খড় ফেলানো দু ভালো করে গুড় সাথে লুড়ো চলে যাবে আগে মারবে বাসুর পাড়ে মারবে এর এরপরে তোর পাল ধরিয়ে তোর গোয়াল ধরে টান মারবে কোন পদ্ধতি আবার গুজুর পানিতে দুধ মিশে যেই পানিরে দুধ দু ওর মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে দুধ নিষেধ করেছে দুধে পানি মিশানো যাবে না তুমি যখন দুধে পানি মিশেবে আমাদের প্রতিবেশি কোন বাড়ি ঘর নাই কেউ দেখবে না ওমর তো মানুষ সংসদে থাকবে দেখে আমি দুধের পানি মিশাইতে পারবো না ও মর নোট কোনো কথা না কয়ে চুপরা চলে আসছে পরের দিন দুই মাইকে নিয়ে আসবা মা মেয়ে দুইটাকে নিয়ে আসবা আদালতে বৈশাখ বিয়ে হবে কোর্ট মেরিজ হবে হবে কনসুবাহ আল্লাহ ও ওমরের কোর্ট মেরিজ আর তোমাকে তোমাকে কোডমেরিস চাই সাই মেরে দি চাইতে আল্লাহর রহমতে আসিন কাসিম কাতিবেছে কুত্তরা সৌরস্তে আরো সুন্দর কোডমেরিস করে হযরত ওমর মে কে নিয়ে আসেন সংসদে বৈসা বিয়া কোন মামা মহিলার মেয়ে তার নাম আব্দুল আজিজ তার নাম আবার তাহলে আব্দুল্লাহ তার ছেলে আব্দুল আজিজ তার ছেলে ওমর। এমন কথা বলেন তিকি ডিগ্রি এই অমরের আমলে বাগে আর ছাগলে একসাথে পানি খাইছে কেউ কে দিকে ফিরে থাকায় নাই পরে ওই জায়গা যে একটু বসছে সাথীরা বলেন আপনি খালি খালি অনার তো কেন বসলেন আলম নবী আমাদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন এখানে তোমাদের মতো আমাদেরকে নদী ওখানে পেশাব করেছিলেন সাথীরা বলে আপনি তো পেশাব করেন নাই রহমাতে আলম যেখানে পেশাব করতে বসেছেন আমার পেশাব না আসল ওই জায়গায় বসলে একটু মনটা ভালো লাগে ওই বংশের ছেলের নাম ওমর আব্দুল তাহলে লোকটা কত অনেস কতম্যানুষে যার শাসন এত সুন্দর ক্ষমতা নাই ওই নারীর দিকে তাকানো এমন শাসন ব্যবস্থা করেছিলেন তাহলে ওমর এবিনী আজিজ কত বড়দামি মানুষ আর ওদিকে একটু সমালোচিত ব্যক্তি কাছে কথা কি মনে আছে এত লম্বা কথার ভিতর কি করতে চাইছি जीज कच मानसिक मुबारक अल्लाहत बदलार नाक मध्य ढोक सेब्दुल আর এই সমস্ত মহামানবদের সমালোচনা করো এই লোকটার জীবনে কোনো দিন একদিন ছোটে নাই একটা রাত না তো আল্লাহ আমি কি আগামী রাত্রে পাবো আমার একটু রাত্রুটি গেলের পরে যদি তিনি মারা যায় যে তোমার কাছে রিপোর্ট দেবে তোমার মুহূত পড়ে না আল্লাহ আল্লাহ আমার কি তুমি আর একটা এই যে আমার বৌতো কমাইবলিশ তুই আসলি কি জানি তোর তো কাজ আরো দিবি করতে না দেয় তুই আমার না আমি পড়ব দেখ না বললি বলবে না তো বলতেছেন তোর কাজই তো ওইরকমই হবে আজ উঠতে দিবি তাই তো আজ যাবো কে গত রাত্রে তাহার যুধ পড়তে নাই ওই তাহার ছুটে যাওয়ার কারণে দিনের বেলা যে কান্নাকাটি করেছেন দিনের বেলা যে দিয়েছি আমি তবে তাতে আমার লস হয়েছে আর জীবনের কোন দিন করছে আপনার ছুটি দেবো না দেবো না যদি আপনি নিজেই না ওঠেন আমি এসে আমি তো এত দূরি এত ঠোকা ঠকতে পারিনি কোন সেই ইনকাম করে যাবে টের পাবি না পির বাড়ি নেবে দলে বলে দই রা ও জায়গাতে তোরে খালি বাড়ি ভাটাই হাতে আল্লাহ কয় শান তোমার পিছিয়ে দুই প্রকার গুনা করাবে হলো না কয় ঠিলি হয় কবিরা আর প্রকার কবিরা আর সবিরা আল্লাহ জানে কি জানে না কাজ হলো আর আল্লাহর আল্লাহর কাজ হলো বান্দাকে অন্ধকারের থেকে আলোর দিকে আনে বলেন সুহান মন্দর থেকে ভালোর দিকে আনে এটা কার কাজ উপরের থেকে ইমানের দিকে আনে কার করা যায় অধিকাংশ বড় বড় ইশাল দুই একটা সাড়া ঠিক ঠিক তবে বোনার কাজ বড় বড় গুলো অন্ধকারে করিতে হয় हज हज अपना उठना है नक्का যত খোলা মেলা জায়গায় কথা বলেন ঠিক ময়দান টা শূন্য রাতে না দিনে মদ গাজা খায় খোলা মেলা না গোপনে জেনা করে খোলা মেলা না গোপনে তারপরে আরো যত অন্যায় আছে সব গোপনে কথা বলেন ঠিক প্রেমালা করে জোরে জোরে নাচতে আসতে সব অন্ধকারে ঠিক আর কি বলা হয় আল্লাহ কয়তান দুই প্রকার গুণা করাবে আমি জানি কবিরা আর সগিরা তবে বিচার আমার কাছে একই কবিরা গুনায় সাত বছর জাহান্নাম সগীরা গুনায় সাত বছর জাহান্নাম शरीर गलान नाम बर्णना दिल्ली पागल हो जाती कान्ती মাথায় ঢেলে দেয়া হবে ওই গরম পানির গায়ে ঢেলে দিলে বড় বড় ফুস্কা হইয়া হবে সুম্মা সুব্বু পাও করা হামিম আবার পুনরায় মাথায় পানি ফেলবে আর ওতে সমস্ত নারী বুড়ি পয়সা সরম বের হয়ে যাবে প্রত্যেক একবার এমন করা হবে যাইবি কোথায় পানি আল্লাহ হাতে ধরা পড়েছর ঠিক না আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে পুরো সাক্ষী দেন পুলিশের নাম শুনলে ভয় পাতাম ঠিক না আগের আল্লাহ ভুলিস আই আগে পুলিশকে পোশাক ছিল খাকি পোশাক খাকি আমাদের ওই কই মধুর চাক কাটে যারা ওদের পোশাকে ছিল খাকি তাই sare par pankhas tar name ekta ashe oi sare mali mamla khia par oi upar geshe modur chak kati hoy moduka আরে পুলিশ এমন হয়েছে আমাকে যাতে ঘুরা বেরা করে পুলিশ প্যান্ট ধরে টান দেয় শার্ট তোরে টান দেয় লুঙ্গি তুলে টান দেয় বন্দুক চাকরি নিয়ে দেখে কথা বলেন ঠিক না দিন বুঝবা একটা ছগিরা গুনায় সাত হাজার বছর জাহান্ন একটা কবিরা গুনায় সাত হাজার বছর জাহান্ন জিজ্ঞেস করলাম আমি মুফাসের কাছে আরে কবির যদি সাত হাজার দশটা বছর প্রবলীয় কি আপনাকে সেই দাবি না একটা সাপে যদি কেউ কামড় দেয় তাহলে লোকটা মরে সাপে মানুষ মরতে দেখছেন কি দেখেন নাই সাইরাস লম্বা সাপে কামড় দিলে মরে কথা বলেন মরে এবার ওই সাপটা একটা সাপ আছে বাচ্চা আছে ওই বাচ্চা সাপটা কামড়ালি তো মরে না ওই সকীরে সাপ দুই দিন বেশি মরে দেরি লাগে মর্তি টাইম দুই দিন বেশি খাই কবিরের সঙ্গে কামলাইলো যেটাই মে মারে সের সঙ্গে যাও এই জন্য আল্লাহ আমি সব শিশু বানাইছি কোন মেশিন দিয়া মানুষ বানাইছি হাত দিয়া পয়তলা তোদেরকে জানেবে জান্নার থেকে তো আমি নেব আমি যে প্রকারের গুনার দায়িত্ব নেব ওই প্রকারের গুণা তুমি যত করো ওই গুনার থেকে করা লাগবে না বিনা তবায় আমি তোমার জীবনে সব গুণামা কইরা দেব। বাড়ি এসে টাকা দিয়ে লাগে আমিও তো গরিব সাইকেল চালাইয়া যায় হিটেন নদী দিয়ে একসাবি হাজের পরে পিস করছে বাবার গেছে কপা কবর দিয়ে সরানো করেন না কেন বুঝলাম আমি যে গ্রামে মারা যাব ওই জায়গা ওরা যদি আমার মাটি দেয় তাহলে ওই গ্রামের মানুষ সব বড় যাবে দুনিয়া যাবে আমাদের মাটি এরা বড় লোকের কাছে গেলে মানুষই মানুষ চেনে গাই মুরগি তে চাই। সব ঘুমি এই জায়গা থাকাতে হবে নাহবত করেন ভালোবাসেন আমি আপনার ফরিদপুরের সন্তান গোপালগঞ্জ সরিয়ত মনে হচ্ছে ফরিদপুর ঠিক না ছরের কোরআন শরীফ করতে জীবন শেষ হয়ে যাওয়ার পরও বাকি থেকে যাবে হাজার হাজার বেঁচে থাকলে আরো আসবো আজকে যেটুক ইচ্ছা করেছি এটুক বলে আল্লাহ তালে কবিরার একই শাস্তি এই কথাটা কেমন হলো আল্লাহটা ঠিক আছে আমি এক প্রকার গুনার দায়িত্ব নিলাম তুমি টেনশন মুক্ত হোরে কনসান আল্লাহ আমি যে গুণার দায়িত্ব নেবো ওই গুনার থেকে তোমার তবা করা আসবে না বিনা তো এবার আপনাদের দাবি কি আল্লাহরে ছবিরা গুনার দায়িত্ব দেবেন না কবিরা গুনার গুনার বুঝে এবার পারতে চান আল্লাহ এক গুন দায়িত্ব নিতে চাচ্ছে তা আল্লাহ গুনার দায়িত্ব দিলি ভাল্লা কবিরাই দিয়ে দেয় আল্লাহ তুমি বলো বোঝো না এই জন্য আমার কবিরা গুনার দায়িত্ব দিচ্ছিরা গুণা বেশি মারাময় প্রত্যেকে বাঁচা বড় কঠিন একটা বড় সাপে জংশন করতে গেলে ফোনা তুলে তুলে সাপটা যদি বড় হয় ফনাটা বড় হয় একটা শব্দ করে সাপ যদি বড় হয় শব্দটা জোরে হয় শব্দটা কানে আছে আর সাপটা যদি ছোট হয় ছোট হয় হয় তার সাপের শব্দ না নাকের শব্দ টের না প্যান্টের মধ্যে ঢুকে পড়বে জুতোর ভিতরে বৈশাখ থাকবে পানি সি নিচে লুকাই থাকবে জামার শার্টের মধ্যে ঢুকে যাবে মেরে দেবে আর মারলেই তো তুমি ছোট সাপে কামলাইলো মরে गुणारायित तुम दिए दिल्ता ध्वस कर হাতের আঙ্গুলের দেখেন দেখেন আপনি দেখেন আপনার যেটা যতখানিক দেখেন এইটা এইটা জোহরে উদাহরণের একটা লম্বা গ্যাপ ঠিক না আসাল খানের হাতের নামাজ নামাজীপ ঈশা সারা রাতির পরে যদি কোনো ব্যক্তি পাঁচক তো নামাজ যথারীতি পড় তাহলে সমস্ত ছগিরা গুণা বিনা তাই গ্রাস করিয়া ফেলে শুক্রবার <laughs> আমি আল্লাহ মা করিয়া দেব তিন নম্বর রমাদন ইলা রমাদন গত রমজানের উজা রেখেছ আগামী রমজানের নিয়ে থাকে ইনশাল মাঝে কয় মাসের গ্যাপ রান যদি তুমি কবিরা গুনাকে পরিহার করে চলতে পারো বলি সুবাহ আল্লাহ তাহলে তাই প্রকারত নবী কায় সাজ কিভাবে তা নামাজ থাকে তাহলে জমুয়া তাহলে কাজ করবে ও শুকুর আলী মুসল্লি তোমার দুই জুমা যু হয়ে যাবে সরচ হলো আসল পাশত্ত নামাজ আগে বস্তায় থাকতে হবে কথা বলেন ঠিক মনে মনে পাঁচ অক্ষ নামাজ পড়বেন দোস্ত পড়বেন হাত দেখতে চাই না পড়বেন মজবুত মনের সিদ্ধান্ত নেন নামাজ একা একা না খানসজিদির গুরুত্ব নূর পরে কাবার পিঠের উপরে এরপরে সমস্ত মসজিদের দিকে বঞ্চন হয় নাকি খানকার দরবার শরীফের দিকে কোন জায়গায় আল্লাপ বুলাল আমি কি সুন্দর আল্লাহ আর আল্লাহর মতো আল্লাহ না ঠিক না ঠিক না চমৎকার ুল আমার উম্মতের ফজিলা করবে কন বেশি নামাজ পড়বি মসজিদে যাই জামাজেয়া করতো তোর পাঁচশো সাতাশ নামাজের হবে। জামে মসজিদের সোহাপাইবি জোহরের কাজ জামাতে পড়বি জামাতে পড়বি একশো আট টাকা সব পাইবি আসরের কাজ জামাতে পড়বি দুই হাজার একশো আট টাকা নামাজ সব পাইবি বলে পারিশ্রমিক দেড় বেশি মেহনতর বেশি ওরেটা চাকরি করবি অল্প টাইম বেতন পাবি বেশি নেই মেহনত করবি কম এবার করবি কম সহ পাবি বেশি কয়েকদিন পরে দল যে আমাদের নবী নারী না পুরুষ এবার নবী বলছে সল্লু কামার হয় তুমনি উসল্লি আমাকে যেমন নামাজ পড়তে দেখো নামাজ পড়ো হুজুরে বলছেন হুজুর পুরুষ জানাজার নামাজ পড়বে যে তোর হাজির বলছেন আমি যেমন নামাজ পড়ি পড়ো হুজুর এই দলই তাই তোমার দলনে তুমি আগে জায়গা চিখতি দেখো দেখো তো নবী যেমন নামাজ পড়েছেন ওই রকম ইমামতি করেছেন না বাইশ মাত্র পুরো কালে যাই আওয়াজ বকরের পিছনে নামাজ পড়ছে আর কুটার জীবনে ইমাম ছিলেন তো নবীন্দ নামাজের যদি আমাদের সবাই নামাজ আছে ইমাম মানে নবীন্দ্রদির মতো নামাজ পড়া যায় সময় নাই ওই দিক যা আমি নিচে হাতে মারাত্মক জায়গা আমিছি না কথা অন্য হুজুরা বলবেন ইনশাল আমি গুনার কথা কই আর সবাই আল্লাহরে চিনিবে আমি চিনি আল্লাহ থেকে ভুলে দেয় কে এই জন্য আমি শয়তান সিনিয়র আল্লাহ তো আল্লাহ কইছে তুমি কবিরা গুনার থেকে বাঁচো বাঁচো কি গুণা আমরা পুরুষরা মসজিদ না করলে আবার প্রত্যেকটা কথা মনে রাখবেন দিয়া তারপরে যাই একজন পেশায় ধরবে সব ঠেলের মতো নালির সাথে এক গিলাসমান হাজির পাঠিয়েছেন তুমি বিচারপতি হয়ে যাও বিচার চোদ্দ আলী এতবার গেলে না বললে অসম্পূর্ণ থাকে বলবো বলবো এই পাঁচ সাত তিন হাত রুটি দশটার খানে নামাই দুইজন খাইতে পারছে ইতিমধ্যে মেহমান একজন আসছে সাহাবি উনিও সালাম দিয়েছে আরো এ খাবারের সময় সালাম দিয়া মানে আমার একটু খাইতে যদি খানে খাইতেছে যারা ওরা যদি সালামের উত্তর দেয় তাহলে এর ভিতরে তৃতীয় রুটি তো আটটা দুইজনের মোটালো কয়েকজন লোক কয়টা করে ভাগে পাবে একজনে সিঁড়ে তিনজনে খায় এইভাবে আট রুটি খাওয়া শেষ লাস্টে যাই যা ওই আগন্ত মেহমান উনি আটটা টাকা দশটার পর রেখে চলে গেছে আপনারা দুজনে বলে দেয় দোস্ত টাকা ও আটটা রুটিও আটটা তোর তো ছিল তিন টাকা তিন রুটি তা তুই টাকা নেই পাঁচ রুটি আমি পাঁচ টাকা বিচারের তো বলেন কি বলে কি বলেন আপনারা কি কি করে এর মাথা jakarta তে কোন এটা কোন কি তিন রুটি আলাদা করে ওই লোক তিন রুটি এলারে তোমার কয় রুটি তিন রুটি উনি কয় টাকা দিতে চায় তিন টাকা দিতে চাই অন্তত আলী বলতেছেন যে যা আমি তিন টাকা এটা তো সবাই বুঝতেছি তারপরে সঠিক বিচার তো হাজত আলী বলতেছে মিয়া মিয়া তোমরা আট রুটি তিনজনে খাইছো আস্ত রুটি তো সমান বান করার কোনো উপায়ই নাই আছে আর ওর পাঁচ রুটি রুটি তিন টুকরা হয়েছে তাহলে পনেরো টুকরা পনেরো আর নয় চব্বিশ পনেরো আর নয় চব্বিশ তোমরা পাঁচজন তোমার রুটির আট টুকরা খাইছে মেহমান আর ওর ওর পাশি তাতে এসে পনেরো টুকরা নিজে খাইছে আট টুকরা সাত টুকরা খাইছে মেহমান এইরকম দুটা মানুষ কি কবাদ আচ্ছা আচ্ছা दौड़ाई हाथे बड़ो लाठी विशाल কিভাবে বুঝলেন তুমি দেখেছ কয় না আমি বুঝছি ও আমার সাথে বিয়ে হয়েছে সেই সন্তান আমার বাড়িভারি করেছে পাথর মেরে শেষ করেন দেখছে তাই তো সঙ্গে সঙ্গে কয় এই মহিলাটাতে পাথর মেরে শেষ করে দাও হজ্রত আলী দাদিয়ে দাঁড়ানো ওই জায়গা ছিলেন আলী বলতেছেন মহিলাকে পাথর মারা না মহিলাকে পাথর মারা যাবে না কেন্লা গর্ব দিন থেকে নিয়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে এরপরে দুধ খাবে এই সব মিলে তিরিশ মাস মাস সব মিলে তিরিশ মাস গর্ব করার টাইম এরপরে দুধ খাওয়ানোর টাইম সব যে নারীরা তাদের বাচ্চাকে অন্য দুধ পান করাইতে চায় দুই বছর পান করাবে চব্বিশ মাস चौबीस मास चले ग आयात पर हजरत आलिमी सुंदर विचारक आलिम आलिपित हजरत उम्मान उपस्थित आबू घुरसा उपस्थित आयसा बड़ो आलेमा सब सब उपस्थित हजर बोलने আজকের দিন থেকে আর কোনো নারী মাত্র দুই মসজিদ ছাড়া কাবার মসজিদে আর মসজিদে নবাবী হস্তান্তর এই দুই মসজিদে নারীদের আসতে হবে এই দুই মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নারীরা জামাতের নামাজ পড়তে পারবে না একজন সাহেব প্রতিবাদ করলেন না আর 1400 বছর পরে আয়শা সেই মহিলাকে মসজিদ নিয়ে আর জন্য একবারে নাম সে মাজায় গান সাবেন্ডি আগে ঠিক না তুই আরো কয়েকজন চড়া বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি লম্বা এত উনি একটু আবার সাথে থাকে বুঝিবার বছর দুই তিন থাকতো নাকা মানুষ স্বাস্থ্য শরীরে খেয়ে দেয় বলো আমার সাথে বলো এইখানে আমার সাথে থাকে বেশি বাড়ির চুপ দরকার আমার সাথে নাই সব দারো গা উনি তো ইসারা আমি এত বড় মুসাফার সামলাচ্ছি আমার কষ্ট হবে ওরা যাবো বুঝুক এক সলিম এরপরে গিরিয়া সাতকিরে গেছি গোল হলো সাতকিরে গিরে গাড়ি বসছে জিজ্ঞেস কিছু আমি ফারেকি দেখানো মাইকেরাম ফারেক বলে তো ময়লা পাস করার ফারেক ফারেক যারা পারে তাকে যদি জিজ্ঞেস করে আমি পারে কোন জায়গায় রেলওয়ে স্টেশনে তার রেল স্টেশনে কি পড়ায় নাকি ওই মাদ্রাসা মানে রেল স্টেশন মানে কোন জায়গা আমার বৌরে বাংলা বোখারি চরি পড়াই এই এইর পার্লাম যদি বন্ধু বলে সাইকুলো দুষ্ক মাছিয়েছে জনমের ছাত্রি ছড়ি পড়াইছে এরপরে পায় নবীর রোজার পায়ের কাছে পয়সা বুকারি শরীফ পড়াইছে আঠারো বছর এরপরে পায় বুখারি চরিবে যা বোঝার দরকার ও বুঝতে পারিলে ও এই মামা আহানিটা বসছে তাই তাই আবু আনিব ওই ঠিক আছে তাই করতি তাহলে তাই আর জিবদিন মাদ্রাসায় কোথা সকালবেলা সিম বেশে বিকেল বেলা একটু দাঁতের মাঝে বেশি বেড়ে ছটি বই করি পড়ায় আগামীকালকেলো হবে না করতে চাইছিলাম তাই যে আগামী পনেরোই নভেম্বর থেকে জামে সুলনার সাইকুল হাদিস হজরত মালানা আব্দুল মমিন সাহেব সমস্ত নারীদেরকে বিনা পয়সায় সিজার করবেন। প্রিন্সিপাল উনি সমস্ত চক্ষু রোগীদেরকে নিজের হাতে চক্ষু অপারেশন করিবে এবং রকম যদি কয় কোন মানুষ কোনো কত না কাটা একটা কাটি আরেকটা কাছে পারবে না কালিক বৌড়িও জায়গার দরকার নাই মাস্টারেও জায়গা নিয়ে যায় মূর্খুরি কাছে দরকার ঠিক না জামাই পুরি করে দিয়ে শোক অবরোধ করছে ওনার দ্বারা ভালো শোক খানা কেউ যাবে না ঠিক ঠিক উনার এতে হাত দিয়া ঠিক হবে কথা বলেন হবে িয়ারতো হাতি তুমি করতে যাওয়া তাহলে তুমি কাটি দেখা যাচ্ছে আমাদের দেশের কোনো দেখা যায় তোমার যাই কোনোদিন বাংলাদেশের তিনটে চারটে নেতার থেকে হুজুর হুজুর আপনি মাসে দুই চক্রে গ্রাম করেন ইনশাল্লাহ এক প্রসিদ্ধি সিদ্ধি পাবেন দুই নম্বরে বেশ কিছু রুজি আসবে আমি বললাম যে আমাদের মুরব্বীদেরকে আমি দেখিনি সুতরাং আমি ওদেরটা যাইতে সহসটাই দেখেন আমি আর কিছু জগ করলাম না আমার দেখলাম না এই বড় বড় আলমগু দেখি না আমি যাতে না বাবা ও দরকার তারা করি কেন আল্লাহ আমার কোন খাওয়া না কথা বলেন ঠিক ঠিক বাংলার জন্য যত দামি আছে ডাইকে দেখে বাড়ি খালি খালি দরবার তাহলে মহিলারা কোথায় নামাজ করবে মহিলারা যত নির্জন হবে তত না স্মরণ থাকলে স্মরণ করে দেবেন এই মহিলা যাইয়া হুজির কাছে বলতেছে হুজুর এই মসজিদে তোমাদের এলাকার যেকোনো মসজিদে নামাজ পড়ার চাইতে যদি নামাজ পড়ো তাহলে এক হাজার দিন বেশি না মহিলারে তাহলে হুজুরের পিছনে মসজিদে নামাজ পড়ার জামাতে নামাজ পড়ারিতে আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার মহল্লার মসজিদে নামাজ পড়লে বেশি এত বোঝা যায় মহিলার মসজিদে নামাজ পড়ার অনুমতি এবার বাড়ির যে কোনো ঘরে পড়ার থেকে তোমার বসতগর যেটাই তুমি বসবাস করো ওইটাই পড়লে আরো বেশি সোয়াদ তাহলে মসজিদ যাবে না নিজের ঘরে এবার বললেন নিজের নর রুমি পড়ার চাইতে সব চাইতে নির্জন পক্ষে পড়লে আরো বেশি সুহা পোহা জোরে কন্যা खास रूम बोझा <स्था> जा मस्जिद नबाबी सर खास रूम गुण बो আমার নবীর মসজিদে পড়ার চাইতে যদি মহিলার ঘরে পড়াতে বেশি সোয়াব হয় তাহলে আমার এলাকার মসজিদে মহিলারা পড়ার চাইতে মহিলা নিজের ঘরে পড়লে হাজার হাজার দূর বেশি সোয়াব হবে কি হবে না একবার কবি শেষ হবে না কবিরা ছবি চলো কবিরা গুনা আমি একশোর মতো একটা ফিরিস্তিনি আসছি বর্ণনা ব্যাখ্যা দিতে আল্লাহ রহমত আমি যতটুকু পড়াশোনা করেছি আমার ইস্তানদের থেকে ওলামাইকিরহমেদোয়া আমি এই একশোটাকে দালায়ের সহ বর্ণনা দিতে পারবো তৌফিক একশো ঘন্টা সময় লাগবে ইন কিছু কিছু বইলে চলে যাবো আন্ডারলাইন আপনি আল্লাহ এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে বেদা দাদা এই 14, 14, 14 before the আমি আল্লাহ কোনো ভালো কাজ দিই খা তোর সব মাফ করে দিতে পারি তবে যদি তোমার বস্তার ভিতরে সেরে গন্ধ থাকে কোন ট হুকো তারি মাছ দাড়ি চাচ্ছি দায় মুায় খায় আছে পাইখানাকে কি অবস্থা আস্তা চা কিভাবে তাই কইতে পারি না আমার কেউ নাই খবর পাইছি বড় হুজুর কাছে কইসি হুজুরও ফেল দিতেছি আবি বলাই চলে এসেছি কিভাবে টাকা পয়সা নাই আর টাকাও নাই আমার কাছে আল্লা বলেনা ওর বস্তার ভিতরে খালি সেরে তার কোবর এক তিন প্রকারের গন্ধ না আমাদের আমার কোন তা ওর মধ্য না ধান দেয় দৌলত দেয় খাজা বাবা কথা কন মন বাবায় দেয় দেয় খাজায় দেয় পিরে দেয় এদেশের মুসলমান হিন্দুদের সাইতে তিন সারি সেই হিন্দুরা লক্ষ্মী আর বাবা দাও বাবা দাও খাজা দাও খাজা দাও তোমারে খাজা দেবে কি খাজা দেবে তোমারে গাজা ঠিক না দেশে আছে খাজা বাবা ও দেশের মানুষ গাজা খাবা আড্ডা গাজির গান মানির গায়ে মায়শাল এ শুন্য সেদিকে বিচার গান ইত্যাদি না ছেলে হওয়ার আর একটা নতুন তদ্বিত বাবাকে দরবারে মানসিক বর্ষা শেখছে ওর ওই যে বৈশে রয়েছে এর একটা ছবি ঘরের দুয়ারে জুলানো থাকলে গর্ভবতী মহিলারা সকাল বেলা থেকে মন খারাপ হবে তো দুটি মাইয়ে একটা বাবু করলি আর একটু আবার দি কি হলো তো সাত আট মাস চলে যায় কিছু কয়না সাত দোকানের সামনে দেখায় তোর কি হলো তুই ভাই যত কবল কি इवन পাইয়ে হইছে দুইটি সেটা ওই দেখে এই বানাবা যাকে খুশি ছেলে দেয় আবার কৌকে আল্লাহ সন্তানি বাজা বানাই ক্ষমতার মালিক শিরিক ছাড়ো हाक मारबा टी हाक मारे ना फिर एना बेसा मार्साई बनी দিলাম তোর মাফ করো তুই যেন দিলির মধ্যে বহনী করতে না পারিস যা দিলাম আমি যদি তোর কাছে করতে না পারলাম তো তুই না করলি আমার আমিও তো আইছিলাম তোর কাছে বোনিকতি আমার বনি কর্তি দিলাম করে দোয়া দিলাম তিন তুইজন বোনি করতে না এই বনি আলো হিন্দুদের রাখি দা এটাও শিবিক এটা শুরু হবে দাও ফকির স্বভাব নিজেরা বড় লোক আর দোয়া করে না যে দেয় তার বড় লোক আর দোয়া করে কথা বলেন দানের শেষে দিনের শেষে যাইয়া যায় না যদি বসে কোন ফকির তাই আল্লাহ কোনদিন খালি হয় না এক কয় না তুমি কোটিপতি বানাই দাও আমার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরো লাগে ইয়া কয় না কোনোদিন যে দেয় তারে আরো বলো করে কথা বলেন ঠিক ও দোস্ত এই সমস্ত সেরকিয়া কি সর্ববস্থায় দানের হাত খুলা ধন দেয় কে দৌলত দেয় আমিগ যে ক্ষমতায় যারা লাভ সরকার আমার কইলাম আবার যদি আমার বিএনপি তাহলে তাহলে তো বিএনপি করে আমার জাতীয় পার্টি কনিক জাতীয় পার্টি করে আর আমার তো কই আনছে আমার নাকি করি আমার যখন যারা কম থাকে তারা সিজনে সিজেনে কাদের হইয়া যায় তিনি দান ফলছে নেতারা কি কয় আমরা এবার বাম্পার ফলর দিয়েছি বাম্পার ফলন আমরা দেশে শিলি আর জড়ে জড়ে নিয়ে গেল শেষ ডান পেটে খেতেই পালায়েছো বাম্পার দিয়ে বাম্পার বামপাতে ফালানিতা জানতেতে ঠেকা কোনডা বাম্পার ফালন দিয়েছে আমরা এবারে পিএস বাম্পার ফালন দিয়েছি আমরা এবারে বাম্পার ফালন দিয়েছি আমরা এবারে চামড়া একবার ফালন দেয় না ফলেরা আগে তো চাকা দেন না এই বাম্পার ফলন কে দেয় সব আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক কে বাবার কোন ক্ষমতা নাই সরকারের কোন ক্ষমতা নাই কি সুন্দর এমন দাম বাড়াই দাও এমন যদি কয়ে যে পিঁয়াজের দাম দুইশো টাকা কেনবে বেদাতের একটা কথা ছুটি দেবো বেদাত বুঝাইলে আমরা বোঝেন না তার কিন্তু মাথা দিয়ে দিত মনে আছে নাকি কেন কাল্লা কাল্লা দেখছি এক মুল্লার বাড়ি বাইশে কাল্লা জবৈ দিয়ে দিয়ে চলে পরে কাল্লা সেই নিজে আগায় দিয়েছে আর সেই সময় কাঁদে গরু আরে বাবা আশি বিরিয়াশি বছর বয়সে শুয়ে বসে শুরু আরে এখন দশ লাখ লাখ বাইশ লাখ টাকা দাম করুন আমরা বলে দিয়েছি দিলে কোরবানির বিনিময় যুবের বিনিময় কোরবানি বাতিল তাই আপনারা কাল্লা দেন না সেই সময় গরুতে যদি কাল্লা দিতেন এখন কাগরিতে গরু রদে করারে দিয়ে দিয়ে गलाटस गा पटफटे उठे दादा ও আমি না পাই আমি চুরা খানিক রক্ত বেরোতু বের যখন দুর্বল হয়ে পড়ছে এরপরে কাছে বাকি সব জমাই দিচ্ছে ওদিন যদি ও আমার পাইতো ও গোস্ত খাইছে না মূল্য কি এত বড়ি নিয়ে এখন টাকা দেওয়া যায় আমি যে এত বড় পরিশ্রম করছি টাকা দেওয়া যায় কিন্তু টাকা দেবেন তার যাই নিয়ে মশলা বুঝিয়ে শুনিয়া এত বড় দায়িত্ব নিয়ে আপনার সুন্দর দুই লাখ পাঁচ লাখ টাকা তোমার গরু হালাল করে দিল কেন তারা পাঁচশো টাকা দেবেন অবশ্যই টাকা দেবেন তবে ওই গরুর কোন অংশ বিনিময় হিসেবে দেবেন না এই কথাটা খুব তাড়াতাড়ি আমলে নিয়ে আসতেন কোনো কোন কিছু করেন নাই সাথে সাথে মেনে নেসেন কারণ লাভ আছে কাল্লা থাকতেছে গিলু খাতি করতেছে আর যদি বলি মানুষ মারা যাওয়ার পর যায় সে খালি মুহি হয় নিতাফি খাত বন্ধুরি দিল এ জায়গায় এই বিধাক ছাড়লি জিলাপি লস এই জন্য ওইটা ছাড়বে মনে চায় না করোনা যেটা তোমার লো ওইটে করো যেটা লোক ওইটা করোনা কোরআনের অর্ধেক মানো অর্ধেক মানোনা মুজিব ইলাহা আমার সামনে শিকার উত্তর দিয়েছিস তোমার সব পিতান মানিয়া লইলাম এখন তোদের সেই দিন হবে আলোচনা বুক বেতা আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি এই তারপর আমলে আসতে দুইটে ক্লিনিক আছে দুইটা চিকিৎসালয় একটা আলোক দুই নম্বর জেনারেল হাসপাতাল দাবা তো তবলিগের মেহনত জোরে বলেন ঠিক জোর হলো না ঠিক আরো যাইবেন আর ইনশাল অভাব হবে না আমরা মৌলভীরা রাজা বলি আমাদের নামে একটা অভিযোগ এই কথা তোমরা তো দিককার দাও ও কথাটা আমি বরণ করলাম ওটা আমি বরণ করলাম কথা সত্য আমার মনের খবর তুমি জানো আল্লাহ কি আমি বলতেছি আপনারা যে পয়সা করি দেন আমার বাড়ির মাদ্রাসার সভাপতি আমি আমি বর্তমানে দুইটা মাদ্রাসার মহতামেন এজন্য বলবেন না যে মাদ্রাসা বেতন আপনি তিরিশ হাজার টাকা দিলাম টাকা দিও সংসার সালাইতে খরচ করিয়া বাকি টাকা দিয়ে দিতে পারবেন মাদ্রাসায় কোটি কোটি মাত্র বছরের দশ হাজার টাকা দিয়ে দেওয়ার পরে আর একবার কয়বার দেওয়া যায় আমরা যা বলি তাই করেন চল্লিশ ভাগের একবার দিয়ে অত দিয়ে নামার মতো অত বলি আপনি পারবেন না আমরা যা বলি তাই করেন আমরা যা করি তা করতে বলি পারবেনি কথা ঠিক আছে